এই ইবনে আব্দি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 তার ব্যাপারে কাউকে খারাপ কিছু বলতে শুনলেন এই কথা শোনার পর তিনি কি করলেন তিনি বাজারে গেলেন এবং সেই ব্যক্তির জন্য কিছু খেজুর কিনে আনলেন এতে কুমন্তব্যকারী লোকটিকে জিজ্ঞাসা করল কেন হাসানাল বাস্রী যে আপনার ব্যাপারে বাজে কথা বলছে সমালোচনা করছে অপবাদ দিচ্ছে আপনি তাকে খেজুর কিনে দিচ্ছেন উত্তরে হাসান আল বাস্রী রহমাহুল্লাহ বলেন তুমি তো আমাকে নেক আমল দিয়ে দিয়েছ তাই বিনিময়ে আমি তোমাকে কিছু দিচ্ছি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 আল্লাহ এমন পরিণতি থেকে আমাদের হেফাজত করুন অনেকে হয়তো বলবে আরে ধুরে আপনি এসব শুধু শুধু ভয় দেখানোর জন্য করছেন এগুলো আপনার মন গড়া কথা নয়। আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে ভেবে দেখুন যে এটি মুসলিমদের মধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করে এবং আরো দেখুন এই হাদিসে কি বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লাম আলাই সাফিয়া রাজিয়াল আনহাকে বিয়ে করতে যাচ্ছিলেন তখন আইসারদুল্লাহ আনহা তাকে খাটো বললেন উনি তো খাটো আরেক বর্ণনা আছে যে তিনি মুখে সাফিয়া ঠিক খাটো বলেননি শুধু হাত নাড়িয়ে বুঝিয়েছিলেন আপনি চিন্তা করুন শুধুমাত্র হাতের একটি নাড়াচাড়া অতপর রসুল্লাহ সাল্লাম আইসারদ আনহোকে বললেন তুমি যদি এই কথাটি সমুদ্রে নিক্ষেপ করো তবে তা সমুদ্রকেও পরিবর্তন করে দেবে এই হাদিসে শোনার সময় বা পড়ার সময় আপনি কি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন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 খুব আনন্দের সাথেই তারা এই গিবত করতে থাকে এবং এক সময় রাজনীতিতে যায় এবং এমন সব মানুষকে নিয়ে কটাক্ষ করে যারা শহীদ হিসেবে জান্নাতে সবুজ জান্ন হয়ে গেছে বা সবুজ হওয়ার ওই গিবৎকারী ভাইদের কর্মফলগুলোর কি হয় তাদের তারাবীর তাদের কিয়ামের আফসোস তাদের এই কর্মফলগুলো তারা অন্যদের দিয়ে দেয় মানুষেরা যখন আয়সারাদ আনহার কাছে কিছু মানুষের ব্যাপারে অভিযোগ করল যে তারা আবু বকর ও উমার রাজিয়াল্লাউ আনহুর ব্যাপারে বাজে কথা বলে তখন আয়সা রাদিয়াল্লা আনহা কি বলেন। তিনি বলেন সুবহান তাদের মৃত্যুর পর তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে তাই এটি আল্লাহ সুবহান্লার পক্ষ থেকে তাদের নেকি বৃদ্ধির একটি পদ্ধতি আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমামুল্লাহ বলতেন আমি যদি কারো ব্যাপারে গিবৎ করতাম তবে আমার পিতামাতার মাতার ব্যাপারেই করতাম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 জলািতবি বি অন ই সময় চিল্ল بها উহ ও فلا, فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره ফি বৈরি مثلهم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 গুজবটি ছিল উম অসম্মান করা অপবাদের ঘটনা বর্ণিত। যখন লোকেরা আনহার ব্যাপারে তার আসল নাম খালিদ ইবেন জায়দ আল আনসারি আল্লাহ আনহু দেখুন তাদের কথোপকথন তিনি তার স্ত্রী উম্মে আইবকে বলছেন যদি আইসার জায়গা তুমি ওই লোকটির সাথে মরুভূমিতে একা থাকতে তুমি কি তার সাথে কিছু করতে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 আল্লাহ আবু আয়ুব ও তার স্ত্রী সম্মান উল্লেখ করলেন লউস তুমুহিনু নিন তুবিম খুকু ও কলু ইফকুম কুমি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 যে লোকটি আপনার বিরুদ্ধে বলা কথাগুলো আপনাকে শোনাতে আসে সে যেন প্রকৃত পক্ষে ওই লোকটির বন্দুককে আপনার দিকে তাক করতে তাকে সাহায্য করে কাজেই এটি আপনাকে ক্ষতপিক্ষত করে দেয় দুটোর কোনোটাই কম খারাপ না ইয়াহিয়া ইবিন কাসির বলেন যারা গুজব ছড়ায় অন্যদের গীবত আর কুচ্ছা রটায় তারা এক মুহূর্তের মধ্যে এমন একটি কাজ করে ফেলে যেটা ব্ল্যাক ম্যাজিসিয়ানরা বছরের পর বছর ধরেও করতে পারে না ইমাম আহমদ রাহিমা হুল্লা একদিন এক অসুস্থ মানুষকে দেখতে গেলেন তিনি অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ডাক্তার দেখিয়েছেন কিনা লোকটি বললেন হ্যাঁ অথচ লোকটি তখনও অসুস্থ ছিলেন তাই ইমাম আহমদ জিজ্ঞেস করলেন কোন ডাক্তার দেখিয়েছেন অসুস্থ লোকটি ডাক্তারের নাম বললেন ইমাম আহমদ তাকে অন্য আরেকজন ডাক্তার দেখাতে বললেন ঠিক সেই মুহূর্তে ইমাম আহমাদ বলে উঠলেন আস্তাক ফিরুল্লাহিল আজিম আমি তো কিবদ করে ফেললাম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 प्रशिक्षण प्रोजेक्ट सम्पर्क पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक चैनल www.youtube.com slash raindropsmedia org 2015.